আলহামদুলিল্লাহ শুরুতে প্রশংসা করছি সেই মহান সত্তা যে মহান রব্বুল হায়লিনের বিশেষ অনুগ্রহ ও অনুকম্পাতে আমরা তার কিছু বলাম তার কিছু বান্দা একত্রিত হয়ে দিন শিক্ষা দেওয়া এবং দিন শিখার কাজে ব্যস্ত হতে পেরেছি যে মহান রব্বল হায়াল আমিন শতব্যস্ততা থেকে মুক্ত করে সুন্দর এই মনোরম পরিবেশে দিন কিছু শিক্ষা দেওয়ার ও শিক্ষা গ্রহণের দান করেছেন শুরুতেই তার শকর আয়া করে আলহামদুলিল্লাহ ও সালাম রহমত ও শান্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব রহমত আল্লায় সৈয়দুল মুরসালিম মোহাম্মদুর রাসুল্লাহ এর উপরে অতপর আলোচনার শুরুতেই মোবারকবাদ জানাচ্ছি আজকের আমাদের नौ मुसलिम इी बदी शिक्षा कोष चौद शत छ्रीश हिजरी अनुष्ठान सम्मानित सभापति परिचालक अन्य मेहमान और विभिन्न जगह आगत शिक्षार्थी वाइन के जर समित चेष्ट मध्यमे एम सुंदर एक प्रोग्राम पर आल्लाबुल हानी আমাদের সববারই এই সময়কে কবুল করে নি এই সময়কে যেন এই সময়ের অছিল আমাদের ভবিষ্যতে দিনের উপর অটল অবিচল থাকার যেন তফভিক আমাদের দেন ইমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতি মেহমান হিসেবে যেন আমাদের তিনি কবুল করেন সম্মানিত উপস্থিতি শুরুতে বেশি কথা না বললে আমি মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি আপনারা শুনেছেন সালাতের উপরে কথা বলার জন্য বলা হয়েছে আমাকে সালাত সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদ আছে ইমান আনার পরেই যেই বিষয়টির স্থান সেটি হল সালাদ সালাত এর কোনো বিকল্প নেই অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ স্বভাবের একটি কাজ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের দাবিদা এর আগে কিছু বিষয়ে আপনারা আলোচনা শুনেছেন বড় বড় মাসায়ক তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করেছেন এর সাথে সাথে তার পরে এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ মানে ই মানের আলোচনা হয়েছে এর আগে ই মানের পরে ইস্তান হল সালাতের আল্লাহ রাসুল সাল্লাহ হয় রিহাসাল্লাম যেমন বলেছেন বুনিয়াল ইসলাম ও আল্লাহ যে ইসলামটি দাঁড়িয়ে আছে পাঁচটি খুঁটির উপর ইসলামের স্তম্ভ হল পিলার হল পাঁচটি এই পাঁচটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত সর্বপ্রথম হল شهادة أن لا إله إلا الله وأن محمد الرسول الله شهادة الله يكتبه ترشكه بردان يقولون رسول صلى الله عليه وسلم رسالة ترشكه بردان كورا إير فوري جاتي رسطان شتحلو إقام الصلاة صلاة عدا كورا صلاة عدا كورا صلاة متشاة كورا قد تن تغردتو پرنو اقتكاس جتكاس جت جوتو غردتو پرنو شتكي شئب حمي সেইভাবেই গুরুত্ব দিতে হবে যদি এমনটা না হয় তাহলে কিন্তু সমস্যা দেখা দেয় যেমন ই বিষয়ে আগে আলোচনা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ সেখানে কোন খামখেয়ালি চলবে না তাহলে ই হারিয়ে যাবে এই অনুরূপভাবে সালাতের বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যান্য যে ইবাদতগুলো আছে তার থেকে কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী ইবাদত হল সালাত অন্য কোনো ইবাদত কোনো মানুষ যদি হয়তো গাফলাতির কারণে যথাযথভাবে পালন না করে অস্বীকার যেগুণে এবাদত অস্বীকার করলে কাফের হয়ে যান কিন্তু অস্বীকার করল না অলসতাবশত ঠিক মতো পালন করছে না তাহলে কাফের হয়ে যাবে এমনটা বলা হচ্ছে না ওর গুণা হবে হয়তো কিছু এবাদত আছে যেগুলো যথাযথ আদা না করলে কাবিরা গুণা হবে কিন্তু সালাদকে কেউ যদি এইভাবে বর্জন করে তাহলে তার ইমানই হারিয়ে যাবে সে মুসলমানই থাকতে পারবে না সম্মানিত উপস্থিতি আমি শুরুতে একটি আয়াতে কারিমা আওয়াত করেছিলাম আয়াতের অংশ যে আয়াতে আল্লাহ সুহানা হুয়া আল্লাহ বলছেন যে ইন যে দিন আমানু যারা ইমান আনন করবি এরপরে সৎ কাজ করবি সৎ কাজগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ দুই একটি আবার আল্লাহ উল্লেখ করছেন আকাম সালাত যদি এই কাজগুলো করে তাহলে এই সমস্ত লোকদের জন্যে আল্লাহ রব্বুল আলমীর কাছে বড় ধরনের পুরস্কার রয়েছে एम बड़ पुरस्कार पा आल्लाबुल आलम एम भाव सम्मानित हो आल्ला तम भाव ग्रहण करबेंकम भय और चिंतारा सब रकम भय भीतिपद प्रयोजन जे कयक का मत थे उल्लेख्य हल साल कायम करा सालाद आदा करा सालाद বলছিলাম অন্য ইবাদতের থেকে একটু আলাদা একটা ইবাদত অন্যান্য ইবাদত গুলো এই দুনিয়ার বুকে ফরজ হয়েছে ওর বিধান নাজিল হয়েছে কিন্তু সালাজের বিধান আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামকে উপরে নিয়ে গিয়ে সপ্তম আসমানের উপরে আল্লাহ রাবুল আলম দিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এই ইবাদত অন্য ফরজ ইবাদতের মতো না যেটা একটু আগে বলছিলাম বোটে ইসলামের রোকন সমূহের মধ্য থেকে দ্বিতীয় রোকন হল সালাদ তাহলে গুরুত্বের দাবিদার কিনা বলেন গুরুত্ব আছে কিনা সালাদের কথা শুনতে হবে উত্তর দিতে হবে না হলে তো হবে না আমার কথা কেউ শুনছে কিনা আমি বুঝবো কেমনি সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভালোভাবে গুরুত্ব দিয়ে এই সালাতকে আদা করার চেষ্টা করতে হবে সালাদ যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে কি হবে একটু আগে আমরা বলছি সালাদ যদি কেউ ত্যাগ করে বর্জন করে তার হুকুম কি তার ইমান নষ্ট হয়ে যাবে তাই না আল্লাহ বলে আমি বলছি হুকুম ফিরদিন যদি তওবা করে সালাদ করে জাকাত দেয় তাহলে তোমাদের দিদি ভাই যদি এই কাজগুলো না করে তাহলে দিদি ভাই না সালাত যদি কেউ বর্জন করে তাহলে সে মুসলমান থাকতে পারে না আল্লাহ রাসুল সাল্লাহ যেমন বলেছেন আল ফারকু তারকু সালা যে মুসলমান বান্দা আল্লাহর বান্দা এবং কাভের বা মুশরিকের মাঝে ব্যবধান হল সালাদ ছেড়ে দেওয়া কেউ সালাত আদা করবে মুসলমান থাকবে যদি সালাত ছাড়ে দেয় তাহলে সে অমুসলিম হয়ে যাবে হতে পারে তার নাম ইসলাম উদ্দিন जदिव तर नाम है मुहम्मद मुसलिमुद्दीन एर शे शे किछु किछु पर मुसलमान ना से इलाम बहिर्भूत एक लोक ये जेने रखते हो जी सालाद वर्जन कर सालाद अत्यंत गुरुतर दाबीदार तुषय के लिए केलाखेला जारा आजेद बापदादा चौद गोष्ठर्म त्याग कर मुसलमान परवर्ती देखा जाए सालाती आ गलाती ठीक मतो सालाद आदाय শৈথিল্যতা প্রদর্শন করে সালাতে কখনো কোন মুসলমানকে সালাতের ব্যাপারে গাফলাতি করার স্বভাব হবে না যথা যথাযথভাবে আদায় করতে হবে যদি এই সালাদকে আমরা যথাযথভাবে আদায় করতে পারি তাহলে অনেক উপকার আছে যদি হেলায় খেলায় এটাকে ত্যাগ করে তাহলে অনেক অপকার আছে সালাদ যদি আমরা ভালোভাবে আদায় করি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সালাহাতমসে পাঁচ ওাক্ত সালাত। আপনারা ওইদিকে চাও নিবেন এদিকে শুনবেনও একবার ওইটা নিয়ে ব্যস্ত হয়ে যায় না আল্লাহ রাসুল সাল্লাহ আলাই বলেছেন যখনই আল্লাহ রাসুলের নাম শুনবো আমরা সংক্ষেপে হলেও সাল্লাহ আলাইহাম করব তিনি বলছেন পাঁচ ওয়াক্ত সালাত জুমা তো ইলাল জুমা এক জুমা থেকে আরেক জুমা রমজান ইলা রমজান মুকাফরুলিমা বাহুমা যে এই কাজগুলো এক ওয়াক্ত সালাত আর একগুলো হবে এগুলোকে মিটিয়ে দিবি অনুরূপ হবে এক জুমা এর পর থেকে নিয়ে তার পরের জুমার মাঝখানে গুণাগুলো মিটিয়ে দিবি এক রমজান থেকে আর এক রমজানের মাঝে যে গুণাগুলো হবে এগুলোর কাপ সারা হয়ে যাবে সালাতের মাধ্যমে গুণাগুলো মাফ হয়ে যায় আল্লাহ রাসুল সাল্লাহ আলহিম অন্য হাদিসে এর দৃষ্টান্ত পেশ করছেন বলছেন তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি কোন নদী প্রবাহিত হয় নদী চলছে স্বচ্ছ পানি পরিষ্কার পানি সেই পানিতে প্রতিদিন যদি কেউ পাঁচ বার গোসুল করে ঘুমাচ্ছেন একটু করে বসেন পাঁচবার যদি গোসুল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত হল এটা প্রতিদিন যেই ব্যক্তি ও করহি হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী যথাযথ ভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে আল্লাহ রাবুর তার গুণাগুলো থেকে তাকে এইভাবে পরিষ্কার করে ফেলবেন অন্য হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম আবুদর সহ আবুদর রাজি আল্লাহ শীতকালে একটু হাঁটতেছেন গাছের পাতাগুলো শীতকালে এ ঝরে পড়ে যায় আল্লাহ রাসুল দেখুন দুইটা ডাল ধরে ঝাঁকিয়ে দিলেন পাতাগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে বলছেন আবুজার এটা হল পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত কেউ যদি এইভাবে পাঁচ ওয়াক্ত সালাদ ভালোভাবে আদায় করে তাহলে তার এই এইভাবে ঝরে পড়ে যায় সালাদ যদি পড়া যায় তাহলে এই উপকার তাই না অন্য হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন হাদিসে পুজছি বলছেন যে তোমার আল্লাহ রাবুল আলীম বলছেন হাদিসে করছি যে তোমার উম্মতের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরস করেছে যেই ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত সালাতকে যথাযথ নির্দিষ্ট সময়ে আদায় করবে এদের জন্য একটা অঙ্গীকার আছে অঙ্গীকার কি তাকে জান্নাতে প্রবেশ করাবো আমি পাঁচ ওয়াক্ত সালাদ যথাযথভাবে আদায় করলে জান্নাতে যাওয়া যাবে এবং পাঁচ বাক্ত সালাত করলে এ আমরা যে মুসলমান এর প্রমাণ হিসেবে কাজে লাগবে কি আমন্তের দিন আমরা আজ থেকে বর্ণিত হয়েছি রাসুল সাল্লাহ একদিন সালাতের বিষয়টা উল্লেখ করলেন আলোচনা করলে তিনি বললেন যেই ব্যক্তি সালাদকে যথাযথভাবে আদায় করবে মান হা হা যেই ব্যক্তি সালাদকে ভালোভাবে হেফাজত করবে তাহলে সালাদটা হবে কায় না তে লেহুন তার জন্য আলো হবে যখন আলোর প্রয়োজন হবে বাতির প্রয়োজন হবে দিন সে অন্ধকারের সময় ফুল ছাড়া তারিদ তাদের ক্ষেত্রে বাতির কাজ করবে এবং তার জন্য বুরহান হবে বুরহান প্রমাণ মুসলমান যে আমরা এই মুসলমানের প্রমাণ হিসেবে কাজ করবে সালা কেমন প্রমাণ হিসেবে কাজ করবে যেমন আল্লাহ রাবুল হায় আলবিন বলছেন আল্লাহ পরীক্ষা করার জন্য কে আল্লাহর জন্য সালাত পরেছে কে মানুষ দেখানোর জন্য আর কে সালাত পরেনি কে মুসলমান ছিল পাক্কা মুসলমান কে মুসলমান শুধু নামধারী ছিল এর প্রমাণ করার জন্যে আল্লাহর পিণ্ডলি এটাকে প্রকাশিত করবেন উন্মুক্ত করবেন সাজদার আদেশ দিবেন যারা ভালোভাবে সালাত পরবে দুনিয়ার বুকে শুধু আল্লাহকে রাজিও খুশি করার জন্যে তারা সাজদা করতে পারবে আর যারা যথাযথ হবে সালাত করবে না হয় লোক দেখানো অথবা সময়ের দিকে খেয়াল নেই ই মন চাইলে পড়লো না হলে বর্জন করলো অথবা সালাতকে ছেড়ে দিলে এমন যদি হয় এরা সাজদা করতে পারবে না পিঠটা সোজা হয়ে যাবে উল্টে পড়ে যাবে এই সালাদকে যথাযথ হবে আদা করলে আপনিও আমি যে মুসলমান ছিলাম এর বুরহানের প্রমাণ হিসেবে কাজ করবে কালকে আমাদের সম্মানিত হয় আমার বন্যায় কিয়ামা আল্লাহ রাসুল বলছে কিয়ামতের দিনে মুক্তির কারণ হয়ে যাবে এই সালাত আমাদের মুক্তির ফাইসালা হয়ে যাবে আর যেই ব্যক্তি যথাযথভাবে সালাত আদায় করবে না খামখেয়ালি করবে মনোযোগ সালাতের প্রতি অন্যান্য কাজে ব্যস্ততার কারণে সালাতকে বর্জন করে আল্লাহ রাসুল বলছেন তেয়ামতের দিন তার জন্য কোনো বাতি থাকবে না নূর থাকবে না তার জন্য কোনো প্রমাণ থাকবে না যে মুসলমান ছিল তার মুক্তির ব্যবস্থা হবে না এবং তেয়ামতের দিন তার হাসের নাশের হবে মা ওবাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ কা যাদের নাম শুনলে ঘিরা আসে ফেরাউরের মতো লুক কারণের মতো লোক হামানের মতো লোকের মতো লোক এই সমস্ত লোকদের সঙ্গে নাসর হবে আহলে সালাতের গুরুত্ব আছে কিনা ভাইর আমার অত্যন্ত গুরুত্ব সালাতে। সালাতকে কখনো ছোট করে দেখা যাবে না এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এই ইবাদতটা করতে হবে শুধু আল্লাহর জন্য কার জন্যে ওইখানে যে কি ব্যস্ততা বুঝতেছি না ভাই সালাদ আদা করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহ বলছেন না ওই সালাত হির عالمين ان صلاتي غشنا dite bolche ay rasul ghoshona diye dao amar sala inna salati wa nusuki amar purbani ba hajj wa mahya wa mati amar jibon পৃথিবীর যিনি পরিচালক যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের রিজিক দিচ্ছেন যিনি আমাদের সুস্থ রেখেছেন যিনি আমাদের পাগল বানিয়ে দেননি যিনি আমাদের চলাফেরার মতো যা যাবতীয় সব দিয়েছেন তিনি হলেন আমাদের রব সেই রবের জন্য তাহলে সালাত পড়বো কাজে কার জন্যে আমরা কিন্তু দেখা যায় এমন ভাইরা আছে আমাদের মাঝে যদি সালাত পড়ার সময় দেখা যায় আশেপাশে লোক থাকে খুব মনোযোগ দিয়ে ভালো হবে সালাত পরে যদি কেউ না থাকে শুধু দুই চারটা মারে শেষ করার চেষ্টা করে কার জন্যে সালাত পড়লো ওটা বলেন তো ওটা কি আল্লাহর জন্য হল আল্লাহর জন্য হলে ঘরের ভিতরে অন্ধকারে একাই একাই থাকলেও তো খুব ভালোভাবে সালাদবে কারণ আল্লাহ তো সবখানে দেখছেন তাই না কিন্তু মানুষ দেখলে ভালোভাবে পড়ল, তাহলে মানুষকে দেখাইলো আল্লাহকে দেখাইলো না যে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য সালাত করতে হবে সালাতি আমার সালাদটা কার জন্য আল্লাহর আর আল্লাহর জন্য যখন আমার জীবন মরণ বা আমার সালাদ আমার কুরবানি বা হজ যখন হবে তখন সেই কাজগুলো হতে হবে বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামের অনুসরণে তার অনুসরণ যদি থাকে তাহলে বুঝা যাবে এটা আল্লাহর জন্যে এবং সেই কাজটাকে আল্লাহ পছন্দ করবেন আল্লাহ বলছেন না আল্লাহ ফা দি আল্লাহ রাসো হের মানুষদের বলে দাও ইমকুম তুম তু সেবুন আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসছে এই কথা যদি বলে থাকো আসলে এই সত্যিকারে যদি আল্লাহকে ভালোবেসে থাকো তোমরা তাহলে তোমরা কাজ করো ইবাদত করো বা অন্য সব কিছুর ক্ষেত্রে আমার অনুসরণ করে কার অনুসরণে রাসুলের অনুসরণে যদি রাসুলের অনুসরণে কাজ হয় তাহলেই আল্লাহ তোমাদের পছন্দ করবেন আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর আল্লাহ যদি ভালোবাসেন তোমাদের গুণাগুলো তিনি মাফ করে দিবে তাহলে সালা করতে হবে তার কোন পিস সাহেবের তরিকায় বড় হজুরের তরিকায় কার তরিকায় হবে তরিকায় তা না হলে কোন এবাদতে কবুল হবে না আল্লাহ বলছেন রাসুল ও আতুব তিলু আকুম হে ইমানদারেরা তোমরা আল্লাহ ও রাসুলের অনুসরণ করো আল্লাহর জন্য রাসুলের পদ্ধতিতে তোমরা এবাদত করো যদি এটা না থাকে তাহলে এই বাদত ধ্বংস হয়ে যাবে এই দুইটার ক্ষেত্রে ত্রুটি করে এই বাদত তোমরা নষ্ট করিও না তাই সালাত আমাদের পড়তে হবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যেভাবে পড়েছেন কি বলেছেন তিনি সাল্লু কামা এই তুমুলি সাল্লি তোমরা সালাদ আদা করো যেমনি ভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ এখন বলতে পারেন ও আমরা তো কেউ আল্লাহ রাসুলকে দেখেনি তাহলে যেমন খুশি পড়লেই হবে সালাত তাই না যেমন ইচ্ছা তেমন পড়লেই হবে আমরা কি আল্লাহ রাসুলকে দেখেছি সালাদ পড়তে কথা আমার নি। আমি বলছি যে আল্লাহ রাসুল বলছেন আমাকে যেইভাবে সালাত পড়তে দেখেছো সেইভাবে তোমরা সালাত করো সালাত আদাই করো আমরা কি আল্লাহ রাসুলকে দেখেছি তিনি সালাত পড়ছেন আমরা তার কাছ থেকে দেখে দেখে শিখলাম কেউ আমরা দেখিনি তাহলে যখন আল্লাহ রাসুলকে দেখতে পাইনি তাহলে নিজের খেয়াল খুশি অনুযায়ী সালাদ করলে হয়ে যাবে কেমনে সালাপ করবো তাহলে আল্লাহ রাসুল সাল্লাহকে বলেন সাল্লাহ তাকে আমরা না দেখলেও তিনি কিভাবে সালাপ করেছেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এর বিস্তারিত বর্ণনা হাদিসে লিপিবদ্ধ হয়েছে সাহবায় যারা দেখেছেন বিশ্বনবী কিভাবে সালাদ আদায় করেছেন সেই পদ্ধতি সুন্দরভাবে হাদিসে সুন্দর ভাবে দেখে এখন আমাদের সালাত পড়তে হবে যদি সেইভাবে সালাত পড়ি তাহলে বোঝা যাবে সেই সালাদটা রাসুলের পদ্ধতিতে হয়েছে এবং কার জন্যে আল্লাহর জন্যে হয়েছে সময় অল্প তাই না সময় অল্প আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি শুরুতে আসি আমরা সালাত পড়তে হবে ওাক্তভিত্তিক নির্ধারিত সময়ে জহরেরটা আসরের সময় আসরেরটা মাগ্রিবের সময় এইভাবে পড়লে হবে না অথবা জহরের সালাতের সময় হল বারোটা দশে আপনি পড়লেন দুইটা দশে এইভাবে সালাত পড়লে হবে না মুমিনদের উপরে সালাদটা নির্ধারিত সময় অপরিহার্য করে দেওয়া হয়েছে এর সময় রয়েছে নির্ধারিত যখন খুশি তখন সালাদ যদি পরা হয় তাহলে সেই সালাদ কিন্তু আল্লাহর কাছে গৃহীত হবে না এটাকে নষ্ট করা বলা হয়েছে সালাদ নষ্ট করা খালফুন আল্লাহ সালাত বলছি এমন কিছু লোকেরা আসবেন যেই সমস্ত লোকেরা সালাদকে নষ্ট করবেন সালাতকে নষ্ট করা বলতে সালাতকে নষ্ট করা বলতে কেউ বলছেন সমূলে সালাত বর্জন করবে কোনো মুফাশ্রমে কেরাম বলছেন কেউ বলছেন না একবারে বর্জন করা তো সে কাভেরে হয়ে গেল ওটা হিসাবের বাইরে তাহলে সালাতকে নষ্ট করা বলতে সময় নষ্ট করা নির্ধারিত সময়ে সালাত না পড়া যেমন বলা হচ্ছে ফাওয়াইল উল্লিল মুসাল্লিন যারা সালাত পরে এমন সব ব্যক্তিরা যারা সালাত পরে কিন্তু যথাযথভাবে পরে না ঠিক মতো পরে না কর এবং সই হাদিস ভিত্তিক যেমন সালাত হওয়া দরকার সেইভাবে সালাত যাদের হয় না এদের জন্য যে দুর্ভোগ রয়েছে এদের জন্য শাস্তির হুমকি রয়েছে সালাদ পড়তে হবে তাহলে আমাদের নির্ধারিত সময়ে নির্ধারিত সময়ে আল্লাহ রসুল সাল্লাহ হয়কে জিজ্ঞেস করা হয়েছে অতি প্রিয় বা উত্তম আমলের ব্যাপারে প্রিয় কাজ উত্তম কাজ উত্তম আমল বা ইবাদত কোনটি এই ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাহাম কি প্রশ্ন করা হলে তিনি বলছেন যে সালাত নির্ধারিত সময়ে পড়া আর সালাত ইতিহাস নির্ধারিত সময়ে সালাদ পোড়া আবুদাবদের অন্য বর্ণনায় আসছে যে প্রথম ওয়ার্টে সালাত পড়া এটা হল উত্তম এ বাদত বুহারে মুসলিমের ওই হা দিতে বলা হচ্ছে এরপরে কোনটা উত্তম কাজ তখন বলছেন বিররুল ওয়ালিদাই পিতামাতার সঙ্গে সদাচরণ করা এরপরে কোনটা জিহাদ ভি সাবিল্লা আল্লাহ রাস্তায় জিহাদ করা কত কঠিন কাজ জিহাদ করা এমন কাজগুলো পরে বলছেন এক নাম্বারে বললেন যে সময় মতো সালাদ পরা তাহলে নির্ধারিত সময়ে সালাত পড়ার গুরুত্ব আছে কি কিনা কিন্তু দুঃখজনক হলেও সত্য নির্ধারিত সময়ে সালাত খুব কমই এখন আদায় করা হয় নির্ধারিত সময়ে সালাত খুব কম আদায় করা হয় দেখা যায় না আসরের সালাত ওই শেষের দিকে নিয়ে গিয়ে পড়া হচ্ছে যে টাইমে যে সময়ে আসর আমরা পড়তেছি সাবি রাহিম আর কারো কারো মতে আসরের টাইম তখন বের হয়ে যায় সময় শেষের দিকে তখন এমন সময়ে সালাত পড়া হচ্ছে তাই বলছিলাম সালাত আমরা পড়বো যখন কাজটা করছি কাজ কিন্তু করতেই হচ্ছে আমাদের দেরিতে পড়লেও পড়ছি প্রথম ওয়াক্তে পড়লে পড়ছি প্রথম ওয়াক্তে পড়লে সেটা হল উত্তম একটা ইবাদত সেটা সবাব বেশি হবে তাহলে প্রথম ওয়াক্তে আমরা কেন বাদ দিব যেই সময়ে সালাত পড়লে সবাব বেশি সেই সময়ে আমরা সালাদ পাওয়ার চেষ্টা করব ঠিক আছে শেষে পড়ব সাব কম হবে সময় থেকে বের হয়ে গেল বরং শাস্তিরও হুমকি আছে ফওয়াইল্লী মুসাল্লিন অথবা সালাতকে বিনষ্ট করা নষ্ট করে বলা হয়েছে এইগুলো যেন আমাদের মাঝে না থাকে সেটা আমরা খেয়াল করব। প্রথম ওয়াক্তে সালাত করবো আপনারা কেউ কেউ কথা বলছেন যদি চুপে চুপে কথা বললেন অথবা বাইরে গিয়ে কথা বলেন ভালো হয় পারস্পরিক কথা বললে তো অন্যদের ব্যাঘাত সৃষ্টি হয় সম্মানিত উপস্থিতি প্রথম ওয়াক্তে সালাত এরপরে সালাতের পদ্ধতিগত বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে একটু আগে যে বলছিলাম আল্লাহর জন্য যে সালাত হবে সেই সালাত রাসুলের তরিকাতে হতে হবে তা না হলে সেই সালাদ কিন্তু গৃহীত হবে না আল্লাহর কাছে রাসুলের তরিকায় সালাদ যদি না হয় ওটাকে সালাতে বলা হবে না বোখারে মুসলিমের হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের মসজিদের এক প্রান্তে বসা এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত পড়লেন সালাত পরে বের হয়ে যাওয়ার সময় সালাম দিচ্ছে আল্লাহ রাসুলকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওয়ালিক আসালাম সাল্লি ফাইন দেখালাম তো সাললি সালামের উত্তর দিয়ে বলছেন যে সালাদ পর তুমি সালাদ পড়নি আবার লোকটা গেল গিয়ে আবার সালাদ পরে আবার ফিরে যাওয়ার সময় আবার আল্লাহ রাসুল ভেবে ফিরিয়ে দিচ্ছেন পরপর তিনবার তাকে ফিরিয়ে দিলেন আল্লাহ রাসুল তিনবার মানুষটা সালাত পরছেন অথচ আল্লাহ রাসুল বলছেন তুমি সালাতে করি আশ্চর্য ব্যাপার এরপরে সাহাবি বলছেন রাসুল আল্লাহ সেই সত্যার শপথ করে বলছি যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন এর থেকে উত্তম করে সালাত পড়তে আমি আর জানি না কিভাবে পড়লে সেটাকে সালাত বলা হবে আমাকে আপনি শিখিয়ে দে তাহলে বুঝা গেল কিনা আল্লাহ রাসুলের পদ্ধতিতে যদি সালাত না পড়া হয় সেটাকে সালাত বলা হবে না আল্লাহ রাসুল বলছে সালাতে পড়েনি পড়তেছে কিন্তু আল্লাহ রাসুল বলছে পড়ায়নি তুমি এই জন্যে আল্লাহর জন্য যে সালাত হবে সেই সালাতের পদ্ধতি হতে হবে মুহাম্মদ রসুল্লাহ পদ্ধতি। এখন তাকে সালাত শিক্ষা দিচ্ছেন বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ধরনের ইবতের কম বেশি আছে সময় সংক্ষেপ আমি সংক্ষেপে বলছি আল্লাহ রাসুল বলছেন যখন সালাদ পড়তে যাবে ভালো করে অজু করো পরিপূর্ণ ভাবে অজু এর আগে অজুর আলোচনা করেছেন সাইজ ডাক্তার উসমান ভাবে অজুর আলোচনা করেছেন পরিপূর্ণভাবে অজু করতে হবে অজু করতে গিয়ে বিভিন্ন কথাবার্তা আলোচনা গল্প গুজব সাংসারিক বিভিন্ন কাজের কথা বলতে গিয়ে কয়েবার ধুইল তারও ঠিক নাই কোথায় ভিজল না ভিজল তারাও খোঁজ নেই এমনটা যেন না হয় ইবাদতের জন্য একটা বিশাল ইবাদত তার জন্য প্রস্তুতি নিচ্ছেন অজু করছেন ওটাও একটা ইবাদত তাই এই ক্ষেত্রে মনটাকে আল্লাহর দিকে নিয়ে যান এবং ই মানের পরে স্থান যে ইবাদতের সালাত সেই সালাত পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমি তাই ভালোভাবে পরিপূর্ণভাবে ওজু করতে হবে রজু করার পরে কেবলামুখী হয়ে আল্লাহ আকবার বলবে আল্লাহ আকবার বলে সালাদ শুরু শুরুতে কি বলতে হয় এরপরে কি বলতে হয় যেটাকে বলি আমরা না ছানা পড়তে হবে থানা তো সবারই জানা আছে আর এখানে বলেও কারো যদি মুখস্থ না থাকে তো মুখস্থ আর হর সময় না বইগুলো সংগ্রহ করে নিজে নিজে শিখতে হবে সানা পড়তে হবে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে তারপরে সুরাতুল কখন তখন একা একাই একা একাই সালাদ করলে সুরা ইমামের পিছনে পড়লে সুরা দরকার নেই ঠিক আছে না আছে ওই ভাই বলছেন তাও সুরা হাতে হা পড়তে হবে আপনারা কি ওটাকে সমর্থন করেন ওনার মতকে অনেকে সমর্থন করে না কিন্তু আল আক্তার হুকমুল কুল হয়ে গেছে গণতন্ত্র বিজয়ী লাভ করছে এমনটা করা যাবে না আপনাদের একটু আগেই বলেছি সালাত পড়তে হবে কার তরিকায় আল্লাহ রাসুলের তরিকা আল্লাহ রাসুল বলছেন কিতাব যেই দেখছি সুরা ভাতেহা পড়ে না তার সালাতেই নেই যেই সালাতে সুরা ফাতেহা পড়া হয় না সেটাকে সালাতেই বলা যাবে না তাহলে সুরা ফাতিহা পড়তে হবে কিন্তু পড়তে হবে ওই ভাই যদি এখন বলে যে হ্যাঁ ঠিক আছে পড়তে হবে যখন একা একা পড়বো তখন ইমামের পিছনে যখন পড়বো আমি তো বলে দিয়েছি অনুসরণ করলাম আর ইমাম সবার দায়িত্ব নিয়ে নিয়েছে ইমাম পড়বে যথেষ্ট তখন কি করব আমরা আপনি তাহলে কেন সুহান রব্বাল আজিম পড়েন রুগুতে সুহান রব্বাল আলা পড়েন সাজুতে অন্য দোয়াগুলো পড়েন সেই ক্ষেত্রে ইমাম কি ওগুলা পড়ে না তাহলে ওইটাকে দায়িত্ব পালন হবে না ইমাম পড়লেই অবশ্যই হবে তাও পড়েন কেন আপনি আপনাকে সুরাফাতেহা পড়তে হবে একায়ে যদি পড়েন তাও ইমাম যদি হন তাও যদি ইমামের পিছনে যদি পড়েন তাও সুরাফাতেহা পড়বেন যখন উঁচু সরে কেরাত পড়বেন ইমাম সাহেব তখন তার পিছনে সুরাফাতেহা পরে চুপচাপ করে শুনবেন সুরাফাতেহা পড়তে হবে সুরা ফাতেহা ছাড়া সালাদ হবে না সুরা ফাতেহা পড়ার পরে অন্য সুরা মিলাতে হবে তাই না অন্য সুরা মিলাতে হবে যদি আমরা একা একাই সালাত পড়ি একা কি সালাত করলে সুরা ফাতেহার পরে অন্য সুরা বা কিছু অংশ তেলাত করতে হবে আমাদের যদি ইমাম যদি হই ইমাম হলে প্রথম দুর আঘাত চার রাখাত বিশিষ্ট যদি সালাত হয় বা তিন ডাকাত বিশিষ্ট হয় তাহলে প্রথম দুরাকাতে অন্য সুরা বা তেরাত কিছু মিলাতে হবে আর শেষে দুর আকাত সেই দুই রাখাতে কোনো কিছু প্রয়োজন নেই কোনো কিছু মিলাতে হবে না শুধু সুরা ফাতেহাই পড়তে হবে এইভাবে সুরা ফাতিহা বা অন্য সুরা যখন পড়া হল পড়ার পরে কি করবেন এরপরে রুকুতে যেতে হবে তাই না রুকুতে যেতে হবে রুকুতে গেলে কেউ হয়তো ধনুকের মতো এইভাবে থাকে এইভাবে থাকে কমরটা একটু বাঁকা হলো মাথাটা ওইদিকে খারাপ হয়ে আছে। এইভাবে থাকে এমনটা করলে হবে না বরং পীরটাকে সজা করতে হবে মাথা পীর যেন সোজা হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে কোনো কোনো বর্ণনা পানির গ্লাস যদি রাখা হয় গ্লাস না করে হ্যাঁ মানে সোজা করতে হবে ভালো বর্ণনা আছে যে বলছে তার সালাতে নেই পিঠ করতে হবে গুরুত্বপূর্ণ একটা দিক এরপরে কেউ রুকুতে পৌঁছার পৌঁছার শেষ হয়নি তার আগে আবার উঠে গেল এমনটা করে এমন করলে হবে না ওই যে বলছে তুই সালাতে করি ওই দিক থেকে কিন্তু বলছে তুমি রুকু করা সহকারী খুব ভালোভাবে ধীরে সুস্থ রুকু করতে হবে রুকুটা যখন ভালোভাবে হল রুকুতে তাছদি পড়লেন আপনি অন্য যে ও সময় শেষ সময় শেষের দিকে তাই আমিও সংক্ষেপ করছি যে রুকু এবং সাজদা এগুলোকে যথাযথভাবে করতে হবে বেশি তারা হুড়া করা যাবে না ভালোভাবে যতটুকু না হলে নয় কমপক্ষে তিনবার যেন সুহান রব্বিয়াল আজম সুহান রব্বিয়ালা আলা হয় এভাবে করতে হবে এক সাজদা থেকে উঠতে না উঠতে আরেক সাজদায় চলে যাবে এমনটা যেন না হয় এই দিকগুলো সব আমাদের খেয়াল রাখতে হবে খেয়াল রেখে আল্লাহ রাসুল সাল সাল্লাম যেভাবে সালাত করেছেন বিভিন্ন বই পুস্তক পাওয়া যায় রেফারেন্স ভিত্তিক এই সমস্ত বইগুলো কিনবেন বই কিন্তু আমাদের বাজারে অনেক বই পাওয়া যায় আমাদের দেশে এগুলোর কোনো ধরা নিয়ম নিয়মকানুন নেই যারে বই বইলে হয়ে গেল কোন নিয়ম কারণ কিছুই নেই কোন কথার থেকে নিয়েছে দলিল নেই রেফারেন্স নেই কিছু নেই এমন বই পড়লে হয়তো কেউ দিনের নামে বই লিখেছে এমন বই পড়েও মানুষ পথ হয়ে যাবে গোমরা হয়ে যাবে এমন অনেক বইও আছে সমাজে বাজারে যেখানে সেখানে ফুটপাতে পাওয়া যায় তাই আপনি যখন দিন শিখবেন যেখানে নির্ভর করছে আপনার পরকালের নাজাত বিশাল একটা দিক সেখানে জান্নাত এবং জাহান্নামের ব্যাপার আছে আল্লাহর রেজা মন্দির ব্যাপার আছে সব ক্ষেত্রে আপনি যাচাই বাছাই করে বই করেই করবেন এবং পড়বেন যেমনি হয় দুনিয়ার ক্ষেত্রে আমরা গুরুত্ব খুব গুরুত্ব দিয়ে দুনিয়ার কাজগুলো করলে খেয়াল রাখি ইবাদতের ক্ষেত্রে সেটা করতে হবে পরকালের ব্যাপারে দিনের ব্যাপারে একবার উদাসীন হয়ে গেলাম করলে হবে না পরকালে আল্লাহকে কি বলবেন তখন দুনিয়ার ব্যাপারে খুব সচ্চার সত্রবার দলিল কাগজপাতি দেখে জমি কিনেন অথবা অথচ দিনের ক্ষেত্রে যখন আপনি কিছুই গুরুত্ব দিলেন না তাই বলছিলাম রেফারেন্স ভিত্তিক বই কিনে নামাজ সালাদ আল্লাহ রাসুল যেভাবে পড়েছেন সেই পদ্ধতি শিখে সেইভাবে সালাত আদায় করার আমরা প্রতিপালকের কাছে তাহলে আমরা প্রতিদান পাবো পুরস্কার পাব। ভয় চিন্তার কোনো কারণ থাকবে না ভাইরাম এর জন্য প্রয়োজন রাসুলের তরিকায় আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য যথাযথ সালাত আদায় করা আমরা আসুন এইভাবে চেষ্টা করি শয়তান কিন্তু বাধা দিবে শয়তান বারে বারে বাধা দেওয়ার জন্য চেষ্টা করবে কি যখন ফজরের সঙ্গে ঘুমাবেন আল্লাহ রাসুল বলছেন যে তিনটা কি গিরহতে গিরহ শয়তান গিরা দিয়ে বলবে অনেক রাত আছে লম্বা রাত আছে লম্বা রাত আছে এখন অনেক সময় আছে ঘুমাও ঘুমাও এইভাবে ঘুমিয়ে থাকলে শয়তানের কথা শুনে থেকে গেলেন আর আপনি যদি উঠে যান ঘুম থেকে জেগে দোয়া বলেন একটা গিরা খুললো আর একটা গিটা খুললো ওদু করলে সালাপ করলে আর একটা দিনটা প্রফুল্ল খুব সুন্দরভাবে যাবে এভাবে করে আপনি সালাদ যখন প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে মনে করবেন আল্লাহ বলে এবং শয়তান সালাদ থেকে বাধা দেয় সালাদ সালাদ থেকে যে এই সালাদ থেকে বাধা প্রদান করে শয়তান সালাদ থেকে বাধা প্রদান করে যখন কেউ তেলাওতের সেজনা পরে আল্লাহ রাসুল তেলাওতের সাজদা পরার পরে যখন করে শয়তান দূরে সরে গিয়ে শুধু কাঁদে আর কাঁদে যে হাই আমাকে সাজদার কথা বলা হয়েছে আমি সাজদা করে আমি আজকে লাঞ্চিত হয়েছি আর সাজদা করছে তার জন্য রয়েছে তাই আমরা সালাদ আদায় সময় মতো বিভিন্ন এবং নিজেরা ड़ीता जान साल परेश ग उठे से ख्याल रखबो আমাদের সন্তানদেরকে ছোট থেকে শিক্ষা দিব স্ত্রী পরিবার যারা আছে সব্বাইকে শিক্ষা দিব অনেকেই আছি নিজে খুব সুফী একেবারে দর্বের সাজে যাই কিন্তু পরিবারের কোনো খোঁজ খবর নাই ছেলে সালাপ করে না মেয়ে পর্দা করে না স্ত্রী অন্নবিধান পালন করে না একটুকু গুরুত্ব দেয় না কাজ হবে না পরিপূর্ণভাবে নিজে আমল করতে হবে অন্যদেরকেও মুসলিম হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা চালাতে হবে সময় আমার শেষ হয়ে গেছে ভাইরা আমার সংক্ষিপ্ত একটু সময় যে একটি কথা বলেছি এর মাঝে যে ভুলগুলো হয়েছে আল্লাহর কাছে দোয়া করি কোনো ভুল ভ্রান্তি থাকলে তিনি যেন এগুলো আমাদের স্মৃতিপট আর যেগুলো কথা বলা হয়েছে যেগুলো সঠিক জান্নাতি মেহমান হওয়ার তা অভিজ্ঞজন আমাদের তিনি দান করেন আমিন multimodal ah.